আনাস ইবনু মালিক রাজি ইহালাহ হতে বর্ণিত তিনি মসজিদে কাবা হতে রাতে অনুষ্ঠিত ইসরা এর ঘটনা বর্ণনা করছিলেন যে তিন ব্যক্তি তাঁর নিকট হাজির ছিলেন মিরাজ সম্পর্কে ওয়াহী অবতরণের পূর্বে তখন তিনি মসজিদুল হারামেক ঘুমিয়েছিলেন তাদের প্রথমজন বলল তাদের কোনজন তিনি মাঝেরজন উত্তর দিল তিনিই তাদের শ্রেষ্ঠজন আর শেষজন বলল শ্রেষ্ঠজনকে নিয়ে চলো এ রাতে এইটুকুই হলো এবং নবী সাল্লাহু সাল্লামও তাদেরকে আর দেখে নাই অতপর আর এক রাতে তারা আসলেন নবী সাল্লাহ সাল্লাম এর অন্তর তা দেখতে পাচ্ছিল যেহেতু নবী সাল্লাহ আলাইস্লাম এর চোখ ঘুমাতো কিন্তু তার অন্তর কখনো ঘুমাত না এভাবে সকল আম্বিয়া কেরামের চোখ ঘুমাতো কিন্তু অন্তর ঘুমাতো না অতপর জিব্রাইল আলাহ সালাম দায়িত্ব গ্রহণ করলেন এবং নবী সাল্লাহু আলাইস্লামকে নিয়ে আকাশের দিকে চড়তে লাগলেন